উপলক্ষে উইং এর বিশেষ লেকচার সিরিজ সিরিজটিসজিবুল্লার বিখ্যাত কেবল জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা সব সময় ইবাদত করব আমরা যে ইবাদত করি তার পুরোটা শুধু আল্লাহরই জন্য রিয়া বা অন্য কোন পার্থিব স্বার্থের জন্য নয় পবিত্র পুরাণে বলা আছে তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয়নি যে তারা খাঁটি মনে একভাবে আল্লাহ করবে আয়াত যারা আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য উত্তম উপায় হল নিজেদের অন্তরে এই সত্য কেঁথে ফেলা যে খেলতামাশের এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষা সম্মুখীন হয় এই কথা সবাই স্বীকার করে যে মানুষ ছোট বড় যেই সমস্যার মধ্যেই পড়ুক না কেন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 وَنَضَعُ الْمَوَازِينَ الْقِصَّ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُغْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ أَرْكِيَامُ تَدِّينَ أَمِنْ نَايدِي جَرِلْمَانْ دَنْ সুতরাং কারোর প্রতি কোন অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার জানা পরিমাণ হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট সুরা আল আমা আয়াত সাতচল্লিশ এ ব্যাপারে আল্লামা ইবনুল কাইমিয়া রহিমাহুল্লা বলেন ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে এই পাত্রটি বহন করতে তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোন উপকারে আসছে না চমৎকার তুলনা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 একবার হাসানের স্ত্রী তাকে নামাজ পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন আবু আবদুল্লাহ কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন নিজের ওপর একটু রহম করুন আবু আবদুল্লাহ উত্তর দিলেন কি বোকার মতো কথা বলছো তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো আমি অবশ্যই ঘুমাবো বিশ্রামও নেব কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না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 এইসব নেককার ব্যক্তি আর আল্লার রাস্তায় যারা এক বিন্দু ঘাম না ঝড়িয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত তাদের মধ্যে কতই না পার্থক্য যারা সাধারণ একটি খুদ্বা দিয়ে অল্প কিছু এটিএমে ভরণপশন পোষণ দিয়েই গর্ব করে বেড়ায় অথবা পাঁচ মিনিটের হালাকা করে রমাদানে দুই তিনবার তারাবিন নামাজ পড়ে গিয়েই অনেক বড়াই করে মূলত তাদের এই সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না আর যারা গোপনে অমল করে তাদের ইখলাস থাকে এ ধরনের আমলই কার্যকর হয়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 আল্লাহ তাতে সারা দিবেন যদি সে কসন করে বলে হে আল্লাহ আপনি আল্লাহ তাকে আর দোয়া করার সময় আল্লাহ দিন সতেরোবার আপনি এই দোয়া করেন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি সুরা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 তবে আমাকে এই বিপদ থেকে হেফাজত মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com dotfacebook dot slash raindrops media also our youtube channel www.youtube.com dot youtubeube dot org two